بسم الله الرحمن الرحيم أولما أصابتكم مصيبة قد أصبتم مثليها قلتم أنا هذا قل هو من عند أنفسكم إن الله على كل شيء قدير في الأصدقاء أبوستبيت থেকে যখন তোমাদের উপর এমন এক मुसीबत एलो पद असबा जार दिगुण मुसीबत मुसीबते तुम्हरा तुम्हारे शत्रु मुसीबत जख तुमरा एम एक मुसीबते आक्रांत हले पद असबुम मिसल जार द्विगुण मुसीबते तुमरा शत्रुदे के आक्रांत कर যার দ্বিগুণ মুসিবতে আক্রান্ত করেছিলেন বিবাদ হুম ল তখন কি তোমরা বলতে লাগলে যে এটা কোথা থেকে এলো এই এখানে হামজার অর্থটা হবে যখন তোমরা এমন এক মুসিবত আক্রান্ত হলে যার দ্বিগুণ মুসিবত তোমরা আশ্চর্য হয়ে বলতে লাগলে এই পরাজয় খুদ বিমান এখানে পরাজয় এই পরাজয়টা কোথা থেকে ফিনা। নিজেদের পক্ষ থেকেই এসেছে নিজেদের পক্ষ থেকেই এসেছে কারণে তোমরা পরাজিত হয়েছে। তো আল্লাহ আল্লাহ রসুলের হুকুম অমান্য করা এটা এমন একটা জিনিস যে অমান্য করার পর আল্লাহ তালের পক্ষ থেকে সাহায্য উঠে যায় পরাজয় আসে যদিও সেই জামাতের মধ্যে খোদ রসুল সাল্লাহ্লামও থাকেন তো আল্লাহ আল্লাহ রসুলের হুকুম অমান্য করাটা এমন যদি আল্লাহ আল্লাহ হুকুম অমান্য করা হলো তাহলে পরাজয় আসবেই আসবে যদিও সেই জামাতে আল্লাহ রসুল থাকে এটা বললো রসুলের হুকুম অমান্য করার কারণে তোমাদেরকে জাজাটা দিলেন শাস্তিটা দিলেন ওমা জমানিল্লা যেদিন দুটি দল একত্রিত হয়েছিল সেদিন তোমাদের উপর যে মুসিবত এসেছিল বিপদ এসেছিল তা আল্লাহ তালা ইচ্ছাই এসেছিল মুসলমান আর পরিস্থিতিটা এটা এমন একটা জিনিস যেটা দ্বারা সত্যিকার মুসলমান আর কারা শুধু সুবিধাবাদী মুসলমান হয়ে যায় এই তার আয়াত গুলো একটা জিনিস যেটা দ্বারা আল্লাহ হল সত্যিকারের মুসলমান আর মুনাফের কিসিমের মুসলমান নামধারী তাদের মধ্যে যেন এমতিয়াজ হয়ে যায় ইচ্ছে করে আল্লাহ এবার মুনাফিকদের পরিচয় দিচ্ছে উদ্দেশ্য হলো যে মুনাফিকদের পরিচয় কথাগুলো যারা বলবে মুনাফেক সামনেও যারা বলবে তারা মুনাফেক এটা বোঝানো এক আরেকটা হলো এই ধরনের কথা কিন্তু তোমরা বলো না এগুলো তো তোমাদের কথা না মুনাফিকদের কথা দুটা ফায়দা একটা হলো তোমরা যেন কারা মুনাফেক তাদেরকে চিনতে পারো আর একটু হলো এই ধরনের কথা করো না তোমরা আল্লাহর পথে আল্লাহর দুঃমনদের সঙ্গে যুদ্ধ করো অথবা আমাদের থেকে শত্রুদেরকে প্রতিহত করো আজ আদি আদাদিকুম। সংখ্যা বাড়িয়ে প্রতিহত করো ই যদি তোমরা যুদ্ধ করতে রাজি না হো সংখ্যাটা তাতেই তাদের হিম্মত একটু হয়ে যায় এটা বোঝানোর শুধু উদ্দেশ্য মানে যেহাতে অংশগ্রহণ করা যদি তা তৈরিত একটা হলে ওখানে যে অংশগ্রহণ করলো সেখানে যুদ্ধ করলো তো যুদ্ধ যুদ্ধ মানে নিজেরা অগ্রসর হয়ে যুদ্ধ করা ওরা আসতেছে ওদেরকে তলবাড় দিয়ে ফেরানো দুটাই যুদ্ধ আর এখানে যে আবিদ বলে বলতেছে সেটা হলো যে অগ্রসর হলো না আবার আসলে হামলা প্রতিহত করবে সেটা আসি বাকি সেটাও না হয় একটু থাকলো শুধু সংখ্যা বাড়ানো শুধু সংখ্যা এটা এই সংখ্যা বাড়ানোর মাধ্যমে যারা যোদ্ধাদের সাথে থাকবে তারাও ইমুল মুজাহিদদের মতোই হবে অতএাবে আর কি যদি নিয়ত গলত থাকে তাহলে তো না তখন তারা বললো যদি আমরা এটাকে যুদ্ধ বলে জানতাম তাহলে অনুসরণ তাহলে দেখো তাদের এই কথাটার কি অর্থ দাঁড়ালো তারা আব্দুল্লাহ এবং আবদুল্লাহ আসার ওরা কি বলতেছে যে এরা কেতালে কে এনকার করতেছে না কেতাল কেতালে তাদের জানতাম বুঝতে পারতাম তাহলে তো অবশ্যই যেতাম তাহলে আমাদের না যাওয়ার কারণ এটা না যে আমরা কেতালে যেতে অনাগ্রহ আমাদের এটা কেতাল না এ কারণে আমরা যাই না তাহলে দেখো সব জামানা মুনাফিকরাই তারা একটা ফরজ কাজ থেকে দূরে থাকবে কিন্তু তারা এমনভাবে কথা বলবে যেন তারা ফরজ কাজ থেকে দূরে না এই কাজ থেকে যে তারা দূরে এটা এটা এই যাচ্ছেন। সেটা যেতে হয়। কাজ সেটা থেকে নিজেরা দূরে থাকতেছে কিন্তু দূরে থাকাটাকে থাকার কারণে কেউ যেন তাদেরকে খারাপ মনে না করে এই জন্য তারা এমনভাবে ব্যাখ্যা দিতেছে যেটার কারণে তাদের ওই তাক হারা তো পুরো বহাল আছে তাদের কথা দেখো কি বোঝা যেতেছে তারা কেতালে যেতে যাচ্ছি না এখানে নদিনায় থেকে যুদ্ধ করলে আমরা জয়ের আশা ছিল কিন্তু নদীরা থেকে বের অন্য জায়গায় যাওয়া হইতেছে তো এটা কি কেতাল নাকি এটা তো আত্মহত্যা আর আত্মহত্যা হারাম হারাম থেকে বেঁচে থাকা জরুরি এই জন্য না আমরা যাই না বুঝে নাই তাদের কথাটা আলাম قتالن মানে لو نعلم ان هذا قتال والقتال فرض وهذا ليس بقتال هذا انتهار والانتهار حرام والاستناد على الحرام واجب <تح welcheikka> ايه করনা আমরা জানি তো তো কিতালকে অশিকার করতে পারنا কি কিতালকে অশিকার করতে কি মুসলমান থাকবে আরে এটা আমার কথা বলছিলেন ওদের কথারা বলছিলেন কিতালকে অশিকার করলে কি মুসলমান থাকে নাকি তো ওখানে আপনি জান তুমি ব্যাখ্যা করলে এই কথাগুলি বের হয়ে আসবে নিকটবর্তী ছিল সেদিন তারা ইমান অপেক্ষা কুফুরের অধিক নিকটবর্তী ছিল অন্যান্য সময় তারা ইমান জাহির করত। কিন্তু সেদিন তারা এই তাদের কুফুরিটা একদম স্পষ্ট হয়ে গেছে তারা কুফুরের অধিক নিকটবর্তী কেন কারণ সেদিন তারা নুসরতর করা এটাকে তারা সেদিন একদম স্পষ্ট ভাবে প্রকাশ করে দিয়েছে লিমা বিমা তারা করে না এটাকে তারা একদম স্পষ্ট করে দিয়েছে সেই যুদ্ধটাও তারা কেতাল মানতে নারাজ রসুল যেই যুদ্ধে আছে সেই যুদ্ধটাও তারা কেতাল মানতে নারাজ কিন্তু নবশের কেতালকে তারা অ্যানকার করে না ওটাকে কেতাল মানতে নারাজ এখন যদি কোন রসুল থাকে তাহলে বতরী কে আউলে করতে পারে এটাকে তাদের ভাষা এটা যদি কেতাল বলে তারা জানতো তারপর কে তারা করত না করতো না করতো না আর হচ্ছে না যে এখন সেটা ফরজ কি ফরজ না সেই মাস্তা না হয়তো পরে এইগুলো কিন্তু যে এই সারা ব্যাপারে বলা হয় যে এই শর্ত এই শর্ত না এই শর্ত না এই শর্ত নাই ভাবটা এমন যে এই শর্তগুলো না পাওয়া যাওয়ার কারণে কেতালে যাইতে পারতেছি না শর্তগুলো পাওয়া গেলেই যেতাম এই আনন্দিত অবস্থাটাই বোঝা দিতেছে দলিল যে যদি ওনার কথা মোতাবেক যদি পাওয়া যেত তাহলে যেত না কথাটা বুঝে নাই মনে হয় তুমরা তারা যদি জানতো তাদের ভাষায় তারা তারা যদি তারপরে যেত না মুনাফিকদের আরেকটা অবস্থা এবং তাদের একটা কথা উল্লেখ করতেছেন আল্লা কবলা তারা হলো এমন যারা তাদের ভাইদের ব্যাপারে বলে এটার মুরাদ বলতেছেন আই সুহাদা ওনা সুহাদা ওহৎ বললে ও ইয়ানুনা দ্বারা আসলে মেজদাকাশিটার চিনা হয়ে গেছে বলে বুঝাইছেন যেটা তারা যদি আমাদের কথা মানত বসে থাকার ব্যাপারে মানে আমরা তাদেরকে যে বলছি যে বসে থাকো যেও না। এই কথাটা যদি তারা মানতো মা কতিল তাহলে তারা মারা যেত না হটাওতো নিজেদের উপর থেকে মৃত্যুটাকে প্রতিহত করো যে যে হাত থেকে বসে থাকায় মৃত্যু থেকে দেয়বাদীদের বললো যে তারা যদি আমাদের কথা শুনতো তাহলে তারা শহীদ হতো না এই সাথে সাথে আল্লাহ তারা সোহাদের কিছু ফজিরত বলতেছে আজহারু মিন হোম লীল হুম হোম লীল কুফ ইমা সেদিন তারা কুফরের বেশি নিকটবর্তী ছিল আকরাব নীল কুফুর কেন কারণ বিমা আজহারু মিন খুজলানিহিম লীল মুজলা নিহিম এটা হলো মা এর বয়ান যেদিন তারা প্রকাশ করেছে মোমেনদের নুসরত তারা সবসময় তরক করে কিন্তু এটা অন্যদিন জাহের হতো না সেদিন তারা ইমানের যতটুকু কাছে থাকে এই সময় তারা কাফের কুফুরের তার চেয়ে বেশি কাছে এইভাবেই হয় অন্য সময় তারা থাকে তার পিছনে গেছে যে মাথা না তুমি দেহ নাই তাক নসর নসর এর মুতাবেলা ইয়া এটা আছে হাদিসে মধ্যে দোয়া আসে না যে আল্লাহু হামমানসুর মান নাসরা দীন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে আসে না কোন বুজর্গের দোয়া যেন তারপরে ওয়খzul মান খাযালা দীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এটা ওয়খzul মানে যে নসরত কে তরফ করে এটা শহীদ হলো তোমরা তাদেরকে মৃত ভেবো না তুমি তাদেরকে মৃত মনে করো নাহিয়া তারা তাদের রবের নিকট জীবিত তাদেরকে দেয়া হয় তারা আল্লাহ তাদেরকে যেসব নিয়ামত দিয়েছেন তা নিয়ে তারা প্রফুল্ল তারা তাদের সেসব ভাইদের ব্যাপারে আনন্দ বোধ করে তারা তাদের সেসব ভাইদের ব্যাপারে আনন্দ বোধ করে যারা এখনো তাদের সঙ্গে মিলিত হয়নি তাদের পরে যারা এখনো তাদের সঙ্গে মিলিত হয়নি মিন হালিম তাদের পরে থেকে যারা এখনো তাদের সঙ্গে মিলিত হয়নি কিন্তু তাদের পথেই আছে তাদের ব্যাপারে তার আনন্দ বোধ করে যে এই পথটা যে সহিপথ এটা তো তারা এখানে এসে বুঝে গেছে তো বুঝে যাওয়ার পর এখন যারা পিছনে আছে তাদের ব্যাপারে একটা আনন্দ বোধ করতেছে যে আমাদের সেই ভাইয়েরও সহিপথেই আছে তথে তারা এলে এখানে একই সাথে আমরা আনন্দ করতে পারবো সহিপথে আছে এটা তাদের উপর কোনো ভয় থাকবে না এবং তারা চিন্তিত হবে না একটা সবুজি বানানো হবে ওইটার ভিতরে তাদের রূপটা দিয়ে দেওয়া হবে আমাদের রূপটা যেমন এই যে এই পরিটার মধ্যে আছে এই এই রূপটাই সবুজ পাখির একটা ভিতরে দিয়ে দেওয়া সবুজ পাখির সবুজ পাখিটা আর কি বলতে এই যে তাপসিপুর থেকে একজন সুদ্দি সুদ্দি একজন তাকে তিনি বলেন যে সুদ্দিন শহীদ কাজ করই আজিজ দু মরনে বালা হহীদ কো পহলে সে যখন মৃত্যু পর বে তখন শহীদ কে জানা যাওয়া জেমুকে তোমার তোমার কথা আসতে খুলা শখস আব তুমারে পাসা খুশ হুনিয়া মে কি দূর উদা দোস্ত বাদ মত মুশি হতী তুমারে کے جسم میں رکھ کر পর کر রাখিয়া उन আরো বড়ো বাতি ফানুষে যাবো রাখত কি গমগীন হয় খোচা সক না করহাদে আল্লাহ তালা ফরমা কম তোমার এই খবর পচা দে আয়াত না ফরমাই গিয়ে এই আয়াতের মুহুর ওই শহাদায় سے আবার কত স্পষ্ট করে বলতেছে এই শহীদ এই তাদের পরে তারা যে আনন্দিত হবে এই বিষয়টি কারণ এখানে আসছে অন্য কারো আলোচনাটা আসে না যে মারা যাওয়ার পরে তারা আনন্দিত হইতেছে তারা আনন্দ উদযাপন করছে তারা আনন্দ উদযাপন করছে এবং এটা দেখে যে আল্লাহ তো মোমেনদের পুরস্কার নষ্ট করেন না ও আনমিন এবং এ কারণে যে আল্লাহ মোমেনদের পুরস্কার নষ্ট করেন না এখন থেকে ভিন্ন কথা আবার আসতেছে ইশারা করবে পাশাপাশি ওই আবু সুফিয়ান হবে সময় হয়েছে সাহাবা ইকরাম রসুল্লা আলি আসাল্লামের ডাকে সারা দিছেন তো এখানে একে আয়তের মধ্যে দু করতেছে যে সাহাবা ইকরাম আল্লাহ আল্লাহ রসুলের ডাকে সারা দিচ্ছেন বহুদের পরের দিন যখন হামরাউল আসাদের জন্য ডাকছেন আবার পরের বছর যখন বদরের সুব্রার জন্য ডাকে সারা দিয়েছে কখন যখন আবু সুফিয়ান এবং আবু সুফিয়ানের বাহিনী মদিনার দিকে ফিরে আসা এরাদা করেছে তখন সারা দিয়েছে এই এতটুকু বলে এই হামরাউল আসাদের দিকে সারা হয়ে গেছে ওয়াদা বাজারে উপস্থিত হওয়ার ব্যাপারে ওয়াদা করেছিল আমাল মুকবিল মিন ইয়ুদের দিন পরের বছরের পরের বছরের বদরের বাজারে উপস্থিত হওয়ার সাহাবায়করাম আল্লাহ রসুলের ডাকে সারা দিয়েছেন আরেকটা হলো যে আবু সুফিয়ান যে উহু ইয় দিন পরের বছরের বদরের বাজারে উপস্থিত হওয়ার ওয়াদা করেছিল সেটার সময় সাহাবাই আল্লা খবর হল মুক্ত হলো যারা সৎকর্ম করেছে এবং বিরাট পুরস্কার মিনটা মেনে বায় সাহাবিদের মধ্যে সবার মধ্যে সান এবং সবার মধ্যে তারপর এই জাতীয় জায়গাতে একটা হেকমত এটা হতে পারে যে এই মিনটাকে মেনে তাবিজিয়া হওয়াটা ওয়াহাম হয় না এই মিনটাকে এখানে ইচ্ছে করতে নাও আনা আনা যেত তারপর যে হেকমত এখানে আনা হয় এটা একটা হেকমত হতে পারে যে প্রত্যেকের দিনের ভিতরে এই ভয়টা ঢুকায় দেওয়া যে তিনি হয়তো মিন হোমের বাহিরে থাকবেন তাদের মধ্যে যারা সৎকর্ম করে এবং তাকেও অবলম্বন করে এই যে যদিও এই তর্জমাটা না কিন্তু মিন হোমের মধ্যে জাহেরিভাবে একটা ওয়াম হয় তা বেড়াইজা তো এটা যেন প্রত্যেকের ভিতরেই ভয়টা থাকে যে পুরুষকারটা তো বলা হয়েছে আমাদের মধ্যে যারা মোহসেন এবং মত থাকে আমি তো হয়তো তাদের বাইরেও থাকতে পারি তো প্রত্যেকের ভিতরে ভয়টা যেন থাকে কারণ বলো সাহাবিরা সবাইকে নিজের ব্যাপারে এটা মনে করতে যে আমি মহসেন আর আমি মোদ তারা এমন যখন লোকেরা তাদেরকে বললো আল্লা কব্লাহ না যখন লোকেরা তাদেরকে বললো আল্লাহ দেওয়ার উদ্দেশ্য হল আসি আর কেউ কেউ বলে যে আব্দ কাইসের কিছু লোক আব্দ কাইস এর কিছু লোক যেমন এখানে আব্দ কাইসের কিছু লোক তিনি এখানে ইশারা করলেন ঘটনাটা হল এমন যে এই পরের বছর পরের বছর এই বদরে বদরে একটা নির্ধারিত সময় একটা বাজার বসে তো ওই বাজার যেই সময় বসে সেই সময় ওয়াদা করছিল করেছিল আবু সুফিয়া তো নির্ধারিত সময়ে সেও বের হইছে কিভাবে পাওয়া যায় যাওয়া যাতে না লাগে আবার আমাদের লজ্জাও যাতে না পেতে হয় তো সে পথে আইকে পাইছে তো তাকে বলছে তুমি মদিনায় যাও মদিনায় গিয়ে আমাদের পক্ষ থেকে তাদেরকে ভয় দেখাইবা বলবা যে আবু সুফিয়ান বিশালের কািয়ে আসতেছে সাবধান তোমরা কিন্তু যেও না এটার জন্য তোমাকে দশটা ওঠ দেব। এই দশটা ওঠ দেবো যে এটার জন্য সোহাইল ইবনে আমর আবু ইয়াসি তারে জামিন বানাইলাম তখনও মুসলমান হয়নি সোহাইল ইবনি আমর পরে মুসলমান হয়েছে তো বলছে যে সোহাইলকে জামিন বানালাম তুমি আমাদের পক্ষ থেকে তাদেরকে গিয়ে ভয় দেখাইবা তো ওই নোয়া মোহাম্মদ সউদ তো তিনিও পরে মুসলমান হয়েছেন তিনি মদিনায় আসছেন ভয় পাও তোমরা কিন্তু এটা এখন প্রশংসা করা হইতেছে লোকজন তোমাদের জন্য আল ঝুম বিরাট সৈন্য দল একত্রিত করেছে এইটি এখানে বোঝানোর উদ্দেশ্য যে আল্লাদিনা। এই মানুষগুলো কারা যে এদেরকে ভয় দেখাইলে এদের ইমানের বেড়ে যায় যে আহজানের মধ্যে গেছে না আহজাদ সত্যিকারের মুভমেন্ট কারা হবে কাদের ভিতরে সত্যিকারের ইমান আছে এটার আলোচনা যে ওরা যখন দুঃখ দেখে দুশমন দেখলে তারা এইভাবে এটাকে নেয় যে দুশ্মন যে আমাদের উপরে আসবে দুঃস্মনের দুঃমনী সত্যিকারের ইমানের মোকাবেলায় যে থাকবে এটা আল্লাহ সত্যিকারের কাফেররা হবে আর যদি কোন কােররা ইমান ওয়ালাদে দুঃশন না হয় তাহলে সেখানে ইমানের ব্যাপারে নজরে সানি করতে হবে আসলে এখানে ইমান আছে কিনা যেখানে রকুল আলম বলতেছেন দেখ এখানে মোমেন দেশ দেখলো و تدينوا على بيئس زادهم ايمانا ايمان بيئس ذا اي ভয় কথাটাই তাদের ইমান ভরে গেছে ذا দাম ইমান تصديقا بالله وكينا وقالوا حسبنا الله ونعم الوكيل এখন তুমি দেখো এই কথা बोलने वाला দুনিয়াতে وقالوا حسبنا الله ونعم الوكيل আল্লাহ আমাদের জন্য যথেষ্ট কাফিনা الوكيل المفوض اليه الامر مفوض اليه الامر هو اي هوت একটা নির্ধারিত সময় মেলা বসে সেটাও পাইছে তারা আল্লাহ দিলে তারা আসে এটাও হতে পারে আবার নিজেদের সঙ্গে যা ছিল এটাই অদল করছেন। করছেন নিজেদের সঙ্গে মনে করো কিছু জিনিস আছে যে এটার চেয়ে ওনারা দেখলো যে অন্য আর জিনিস মেলায় পাওয়া যেতেছে সেটা বেশি দরকার তো এটা দিয়ে ওটা ওটা কিনে নিছেন তো ওটা কিনার পরে আবার দেখলো যে এটা যদি আমি একটু পরে আবার বিক্রি করি তাহলে লাভবান তো এটা আবার কি বিক্রি করে এইভাবেই আরকি তো মানে এটা বললাম যে তোমরা হয়তো ভাবতে যে ওনারা যুদ্ধ করতে এটাও হতে পারে কারণ সাহাবাহরাম যুদ্ধটাকে নিজেদের জীবনের একটা অংশই মনে করতে এই দেখা যায় যে সাহাবা এখরাম যাইতেছে যুদ্ধ যেতেছে নিয়ে তো এটা এখন আমরা এটা কেমন লাগে এটা যুদ্ধে যাবে যেতেন না সেটা যদি হায়াত থাকে তাহলে বাঁচবো আর যদি হায়াত না থাকে তাহলে সেখানে মরবো এটা ওখান মা যারা মানে যুদ্ধটা স্বাভাবিক ভাবেই সাহাবিদের স্বাভাবিক হয়তো কত মাস থাকতে হয় ময়দানে আমার স্ত্রী থাকলো বা মানে মুসলমানরা ওই কাফেররা যে মানসিকতা নিয়ে তাদের বহু বেটিকে নিয়ে আসতো আনতে হলো যেন ওদের মায়ে করে যুদ্ধ করে এক দিতে হলো যেন ওরা লজ্জা দিতে পারে পুরুষদেরকে পুরুষরা পিসপা না হয় দুইটা কারণ ছিল আর মুসলমানরা এটার জন্য না মুসলমানদের তো পরাজয় এটা তো হবেই না মুসলমান পরাজিত হবে এটা তাদের কল্পনা করতে পারে না আর একটা হলো যে যুদ্ধ এটা তো কত সময় মধ্যে যুদ্ধে থাকতে হবে আমি সারাক্ষণ যুদ্ধ করতে থাকবে আর আমি শহীদ হয়ে গেল পরে তারা একরাম করার জন্য তো কত ভাই তৈরি আছে এমনি একরাম করবে আমিরের আহলিয়া অথবা আরো একরাম হবে হয়তো আমার বিয়েই করে নেবে শেষ হয়ে গেল আমি মিনা আল্লাহ তারা বলতেছেন কোন অনিষ্ট তাদেরকে স্পর্শ করেনিদান তারা আল্লাহ সন্তুষ্টির অনুগামী হয়েছে কোন ফায় কয়েকদিনের মধ্যে থাকলে কত কিছু করা যেত কত কিছু করা যেতির সমনষ্ট হয়েছে না ময়দানে ময়দান কতদিন গিয়ে ঘুরছে সেখানে গিয়ে ব্যবসা বাণিজ্য করছে রসীদাহ জানেন না আল্লাহ তো জানেন কিন্তু তারপর এরকম বলতেছেন তুমি কত হাজার পাইবা এত হলো শৈতান এই শয়তানটা তারা কাছে আমাকেই ভয় করো حقا সত্যিকারের মোমেন্ট হলে আমারই ভয় করো ওদেরকে ভয় করো না। এবার সত্যিকারের মোমেনের পরিচয়টা কি হবে ভয় দেখাবে চোখের সামনে তুমি কিছু তার উপর থেকে দেখতেছে সাবধান কিছু করো না কিন্তু এই পরিস্থিতিতে একজন মোমেন ইনকুম এই মিনিমেনের পরিচয়টা কি হবে হাফনি আমাকে ভয় করো আমাকে ভয় করো মানে আমাকে ভয় করো মানে বসে বসে আল্লাহর ভয়ের কবিতা কাউ এই তো আল্লাহর ভয় হবে নাকি আমাকে ভয় করো মানে আমি যেটা হুকুম দিস যেটা করার উনি লেখেন ফালা ফু হুম তোমরা তাদেরকে ভয় করোনা জীবনু তাদেরকে ভয় করোনা ভয় করে যুদ্ধ থেকে বসে থেক না এর অর্থ হলো কোন ফায়দা হয় আল্লাহাল ব্যাপার কি বলতেছেন ফনকালিন এই চারটা জিনিস চারটা ফিরে আসছে আল্লাহর কাছে অর্পণ করে দিছে এবং আল্লাহর হুকুম পালন করছে আল্লাহ তাকে চারটা জাজা দিচ্ছে একটা হলো দুই দুই নম্বর হলো ফজল উদ্দেশ্য হলো আর ফদলিন